আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ টিভি বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে বিভিন্ন পর্বে আপনাদের সাথে আমরা আলোচনা শুরু করেছি আমাদের বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আদর্শ মুসলিম ব্যক্তির করণীয় কতগুলো বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে ইতিমধ্যে কয়েকটি পর্বে কথা বলেছি আমরা বলেছি আদর্শ মুসলিম ব্যক্তি অধিক পরিমাণে বেশি বেশি করে আল্লাহাবুল আলমিন জিকের করবে এবং আল্লাহাবুল আলাম জিকের নিজের সত্যিকার ভাবে উপলব্ধি করে সেটাকে নিজের আমলে পরিণত করবে আমরা বলেছি অধিক পরিমাণে জিকিরের ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি জিকিরের গুরুত্ব উপলব্ধি করবে এরপর আমরা আলোচনা করেছি আদর্শ মুসলিম ব্যক্তি জিকিরের ধরন জেনে নেবে এবং জিকিরের যে ধরন আল্লাহ এবং তার রসুসাল্লাহ সাল্লাম তাকে জানিয়েছেন সেই আলোকেই জিকির করবে কারো খাহেস কারো বক্তব্য কারো ইশতেহাদ কারো আন্দাজ অনুমান অথবা কারো তৈরি করা বানাউট কোন জিকির সে করবে না সে জিকির দিকে ধাবিত হবে না সেখানে আমরা বলেছি সুরে আল্লাহ দুশো পাঁচ নম্বর রাতে মধ্যে আল্লাহ সুবাহানোবাহান করেন আর তুমি তোমার প্রতিপালক স্মরণ করো না তোমার অন্তরের মধ্যে অত্যন্ত হয় বিনয়ের সাথে আকুতির সাথে মিনাল এবং তোমার বক্তব্যের আওয়াজের আওয়াজে সকাল সকালবেলায় এবং সন্ধ্যা বেলায় ওয়েলিন আর তুমি গাফিলদের মধ্যে অন্তর্ভুক্ত হইও না এআতের মধ্যে আল্লাহ সুবাহ জিকিরের ধরন উল্লেখ করে দিয়েছেন জিকিরকে আমরা নেচে নেচে করব লম্পজম্প দিয়ে করব। চিৎকার করে করব আওয়াজ করে করব তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানের মতো করব, জারি গান সারি গানের মতো এক একসাথ হয়ে আমরা জিকের করব নাকি আমরা জিকের করব কীভাবে অন্তরে আমাদেরকে জিকের করতে বলা হয়েছে এই জিকিরের আওয়াজ হবে না এটি অন্তরে হবে আর যদি আওয়াজ হয় আমাদের বক্তব্যের যে আওয়াজ আছে সে বক্তব্যের আওয়াজে চেয়ে ক্ষীণ হবে ছোট হবে এ তফসিরের মধ্যে আলু তফসির এ কথা দৃষ্টি আকর্ষণ করেছেন এটি হবে শুধুমাত্র নিজে শুনতে পায় এমন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুভান আল্লাহ সুহান আল্লাহমদিহি সুবহান আলাহি লাউিম সুভান আল্লাহি আল দখলকিহি ওরে দফসিহি ওজের তরশিহি ও মেদাদি ইত্যাদি যে জিকির গুল্লাহ উলিস ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কখনো চিৎকার করে মসজিদের মধ্যে আওয়াজ করে বলন্দ আওয়াজে রাসুল উল্লা সাল্লা জিকির করেছেন এমনটি সাব্যস্ত হয়নি তাই আদর্শ মুসলিম ব্যক্তি এই ধরনের কোনো জিকির করবে না এরপর বলেছেন বিল উদু বিয়াল সকাল করবে বিকেল করবে সকালে আমরা জিকির করি হালকায় জিকির বিকেলে আমরা হালকায় জিকির করি কিন্তু হালকায় জিকিরকে এমন ভারী করে নেই যে জিকির করতে করতে মনে হয় যেন মসজিদ ভেঙে যাবে জিকির করতে করতে মনে হয় যেন নিজের হার্ট স্টপ হয়ে যাবে এত জোরে আওয়াজ করে ছিললে আমরা জিকির করে থাকি গলত আমাদেরকে আল্লাহ রবুল আলমিন দিক নির্দেশনা দিয়েছেন জিকিরের ব্যাপারে আল্লাহ সুবাহ দিক নির্দেশনা হচ্ছে এটি যেটি সুরে আরাফে দুশো নম্বর আয়াতের মধ্যে একটু দেখে নেবেন সি সহ বুঝে নেবেন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আমরা কীভাবে জিকির করবো বিল সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে মূলত আল্লাহ রবুল আলমীর বান্দাগুন আল্লাহবুল আলী জিকে যদি সকাল সন্ধ্যা না করে থাকে তাহলে তারা গাফিল হয়ে যেতে পারে অমনোযোগী হতে পারে এই জন্য আল্লাহ সুবাহানু তালাহ আয়াতের পরের অংশ বলে দিচ্ছেন শেষের দিকে বলো ত্যা করমিনাল গায়ফেলিন তুমি গাফেলদের মধ্যে অন্তর্ভুক্ত হও না গাফেল হও না অমনোযোগী না গাফেলদেরকে তো আল্লাহ তালা ভালোবাসেন না পছন্দ করেন না তাই গাফেলদের মধ্যে যাবে না তুমি তুমি জিকির করবে আল্লাহ রাব্বুল তুমি গাফেল হবে না সকাল সন্ধ্যার মধ্যে যে টাইম জিকির করবে আল্লাহ রাব্বুল আলমীর জিকির থেকে গাফিল হওয়ার সুযোগ নেই আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর জিকির থেকে কখনো গাফিল হবে না আমরা বলতেছিলাম আদর্শ মুসলিম ব্যক্তি জিকিরের ধরন সম্পর্কে জানবে এবং সত্যিকারভাবে সে উপলব্ধি করবে জিকিরের গুরুত্ব জিকিরের গুরুত্বের মধ্যে তাকে এই বিষয়টি বুঝতে হবে যে আল্লাহ সুবাহন তালা আল্লাহ রব্বুল আলমিনে জিকিরের সাথে বান্দার জিকিরকে আল্লাহ রবুল আলমিন জুড়ে দিয়েছেন কোরআনের মধ্যে কোরআন কিরিমি সুর আলবাহরার একশো বায়ান্ন নম্বর রাতের মধ্যে আল্লাহ সুবাহন তালা বলেন পদকুরুণিম ওয়েশ কুরুলি ওলা ফুরুন পদকুরু নি সুতরাং তোমরা আমার জিকির করো আমার স্মরণ করো আদ খুরকুম তোমাদেরকে আমি স্মরণ করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করবেন তাই আন্দা যদি সত্যিকারভাবে আল্লাহ রবুল আলমিনের জেকের করে আল্লাহ রবুল্ আলমিনের স্মরণে নিজেকে নিমজ্জিত করে মগ্ন করে মশগুল করে আল্লাহ রবুল আলমিন তাকে স্মরণ করেন অশকুরুলি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়লা এত খুরুন আমার অকৃতজ্ঞ হয় না কারণ আমার অকিতজ্ঞ হলে তোমাদের জন্য কঠিন আজাবের কথা রয়েছে যেটি আল্লাহ রসুবাহ তালা অন্যের মধ্যে বলেছেন তাহলে তোমাদের জেরে নেওয়া দরকার যে আমার আজাব আমার শাস্তি তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাই বান্দাকে সত্যিকারভাবে আল্লাহরাবুল শুক্রিয় আদায় করতে হবে এবং আল্লাহরাবুলি জিকির করতে হবে আল্লাহরাবুলি জিকির ক্ষেত্রে বান্দাকে এটি গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে এটা আল্লাহ সুবাহানু তালা এর ফজিরত গুরুত্ব এমনভাবে দিয়েছেন যে যেমন শেখুল ইসলাম বলেন আল্লাহ সুবাহানু তালা বান্দাদেরকে অনেক ক্ষেত্রেই এমন প্রতিদান দেবেন যে প্রতিদানটুকু তার আমলের অনুযায়ী আমল অনুযায়ী তার প্রতিদানটুকু ওই ধরনের হবে যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ স্মরণ করবেন এমন প্রতিদান আল্লাহ সুবাহ দেবেন যেটি বান্দার ওই কাজের মর্যাদা ওই কাজের গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিন বুঝানোর জন্য বান্দাকে আল্লাহ সুবাহন তালা এইভাবে তার প্রতিদান তুলে ধরেছেন তাই বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিন জিকির করবে আল্লাহ রব্বুল আলমিনও বান্দাকে স্মরণ করবেন আরেকটি গুরুত্বের বিষয় রসল আল্লাহ সাল্লাহ উলিস হাদিসের মধ্যে বলেছেন আদিস্ত্রী আবু মুসারাজি আল্লাহ থেকে বর্ণিত ইমাম বোখারি রহমতুল একজন আদর্শ মুসলিম ব্যক্তি এটাকে খুব নিবিড় গুরুত্ব দিয়ে উপলব্ধি করবে রসুল সাল্লাহ আসসালাম বলেন উদাহরণ ব্যক্তির যে তার রবকে তার প্রতিপালক। যে তার মহিমান্বিত হালেক আল্লাহ আলমিনকে স্মরণ করে না এই দুজনের তার সত্যিকার জীবন রয়েছে তার যে আত্মা রয়েছে সে আত্মার খোরাক দিতে পেরেছে এই আত্মা জীবন্ত হয়েছে প্রাণবন্ত হয়েছে আর যে ব্যক্তি আল্লাহুল আলমিনকে শরণ করে না তার উদাহরণ হচ্ছে মৃত সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমীর স্মরণ থেকে মাহরুম হওয়ার কারণে গাফিল হয়ে গিয়েছে অমনোযোগী হয়ে গেছে তখন তার আত্মার যেই উজ্জীবনী শক্তি রয়েছে সেই শক্তি তার হারিয়ে গেছে ফলে তার আত্মা নিষ্প্রাণ হয়ে গিয়েছে আত্মা শুধুমাত্র আত্মা হিসেবে টিকে আছে কিন্তু আত্মার কোনো ক্ষমতা নেই শক্তি নেই তার আত্মার খোরাক নেই ফলে এই আত্মা দুর্বল হয়ে গিয়েছে এই আত্মা মিত হয়ে গিয়েছে এই উদাহরণের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ রবুল আলমীর জিকির করবে তারা সত্যিকার অর্থে জীবিত আর যারা আল্লাহ সুবাহ তারা জিকির থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ রবুল আলমিনে জিকির করবে না তারা হচ্ছে সত্যিকার মৃত তাই বেশি পরিমাণে জিকির করার কথা বলা হয়েছে আমরা বলেছি আদর্শ ব্যক্তি জিকিরের ধরন সম্পর্কে জানবে রাসুল্লাহ সাল্লা ইসলাম আর একটি হাদিসের মধ্যে বিষয়টি তুলে ধরেছেন এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাবিনু মাইজার রহমা সুনানের মধ্যে হাদিস নম্বর তিন হাজার সাতশো বর্ণনা করেন তিনি বলেন এক বেদুইন ব্যক্তি রসুল আল্লাহ সাল্লা প্রশ্ন করলেন বললেন ইসলামের অনেক এগুলো আমার উপর বেশি হয়ে গেছে বার্ডেন হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে বেদুইন ব্যক্তি মনে করেছেন যে এত কিছু পালন করতে গেলে তাহলে আমি হয়তো করতে পারবো না নিজের বয়সের অবস্থার দিকে লক্ষ্য রেখে রাসুল সাল্লা কাছে বললেন হ্যাঁ আল্লাহ রাসুল্লাহাম শুরুতির বিধি বিধান অনেক বেশি হয়ে গেছে আমার ওপর আমি মনে হচ্ছে যেন সবগুলো পালন করতে পারবো সবগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে অনেক বেশি হয়ে গেছে সুতরাং আল্লাহ রাসুল সাল্লা উলী আস্লাম আমাকে আপনি সংবাদ দিন জানিয়ে দিন আমাকে একটু বলুন বিষাই ইন একটা কিছু বলে দিন যাকে আমি খুব শক্তিশালীভাবে ধরে রাখবো আল্লাহর ইবাদত করবো এবং যেটাকে আমি বেশি নিজের জন্য গ্রহণ করব এমন একটা বিষয় বলে দিন অনেক বিষয় নয় অনেক বিষয় হলে সেটি আমার জন্য কঠিন হয়ে যাবে এবং আমি মনে হয় করতে পারবো না নিজের দুর্বলতার বিষয়টি রসুলের সামনে তুলে ধরে ওই ব্যক্তি বললেন যে একটা বিষয় কিছু বিষয় আমাকে বলুন এমন যেগুলো আমি একেবারে নিয়মিত করব। যেগুলোর সাথে আমি নিজেকে সম্পৃক্ত করে নেব এমন বিষয় সম্পর্কে বলুন তখন রসুল আল্লাহ সাল্লা ইসলাম বললেন নয় ইতিহাস দিয়ে নয় গিবদ দিয়ে নয় শগোল খুরি মিথ্যাচার ইত্যাদির মাধ্যমে নয় বরং তোমার জিভ্ভাকে তুমি শিক্ত রাখবে তোমার জিভ্ভাকে তুমি ভিজে রাখবে কিভাবে রথ বানমিন দিকলিল্লা আল্লাহ রবহ মিনের স্মরণের মাধ্যমে তোমার জিজ্ঞাসা সবসময় শিক্ত থাকবে অর্থাৎ তুমি সর্বক্ষণিক সব সময় আল্লাহ রবিনের বেশি পরিমাণে জিকির করবে এখানে রাসুল্লাহ নির্দেশনা করেছেন আমাদেরকে দুটি বিষয় আমাদেরকে রাসুল আল্লাহ আসলাম জানিয়েছেন প্রথম বিষয়টি হচ্ছে কোন আল্লাহর বান্দা তার জিকিরকে সার্বক্ষণিক করবে বেশি বেশি জিকির করবে এটি হল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে জিকির আল্লাহর বান্দা মুখের মাধ্যমে করতে পারবে সেটাও রাসুল উল্লা আলামের এই দিক নির্দেশনার মধ্যে পাওয়া যায় যে জিকির করবে মুখের মাধ্যমে তার বক্তব্যের মাধ্যমে বলার মাধ্যমে স্নানের মাধ্যমে জিভার মাধ্যমে সে করবে এটা রাসুল উল্লাহ দিয়েছেন তাই আমরা এই দুটি একটা ধরন ওইখানে পেয়ে গেলাম রসুলসলো আসসালাম আমাদেরকে কথা বলেছেন এবং জিকিরের ধরনের রাসুল উল্লাহ আসালাম আমাদেরকে বলেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হলো বিরতির আমরা এখন বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি আপনারা দেখছেন মানবতার পথ প্রদর্শক আলফর আনুল করিম কি অসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखियत बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी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 প্রতি শুক্রবার থেকে বুধবার সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ফিরে এলাম আবার বিরতি থেকে আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ ব্যক্তি তিনি জিকিরে ধরণ সম্পর্কে সত্যিকার জ্ঞান নিয়ে আল্লাহ এবং তার রসুল সাল্লা যেভাবে তাকে জিকির করতে বলেছেন ঠিক সেভাবেই সে জিকির করবে জিকিরের ক্ষেত্রে কোনো বিভ্রান্ত অদ্ভ্রষ্ট বিচ্ছুত এবং গর্হিত কোনো পন্থা বা পদ্ধতি অনুসরণ করবে না এবং কি সীমালঙ্ঘনও করবে না সীমালঙ্কন হচ্ছে জিকির করার ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনকে অপারগ মনে করে চিৎকার করে জিকির করা যে এভাবে মনে করা যে আল্লাহ রাবুল আলমিন হয়তো আমার জিকি শুনছেন না এটি রাসুল আল্লাহম পছন্দ করেন নাই চিৎকার করে করে জিকির করা এবং এই চিৎকার করে করে জিকির করার মধ্যে মূলত আরেকটি নৈতিক অবক্ষয় রয়েছে অথবা আরেকটি স্খলন রয়েছে সেটি হলো এই যখন কোনো ব্যক্তি চিৎকার করে করে জিকির করে তখন তার অন্তর মধ্যে প্রদর্শন ইচ্ছা শ্রবণের ইচ্ছা এসে যায় রিয়া এসে যায় যেটি এখলাসের পরিপন্থী সত্যিকার একনিষ্ঠতার পরিপন্থী আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির পরিপন্থী যখন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির পরিপন্থী জিকির এসে যাবে এবং জিকির মধ্যে নিয়তের মধ্যে যখন এই প্রভাব এসে যাবে তখন তার এই বাদতটুকু আল্লাহ রব্বুল আলমীর কাছে গ্রহণযোগ্য হবে না বরং তার এই হয়ে যাবে শীত মিশ্রিত আর আল্লাহ রবুল আলমিন কখনো বা কাছ থেকে শীত মিশ্রিত বাদত গ্রহণ করবেন না তাই সেক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার ভাবে তিনি তার জিকিরকে আল্লাহ রব্বুল বিধান অনুযায়ী করার জন্য চেষ্টা করবেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি জিকির করবেন শুধু মৌখিক জিকিরের মধ্যে নয় জিকির আরেকটি ধরন আল্লাহ সুবাহনতালা কোরআন এসে তোহার চোদ্দ নম্বর আঁতের মধ্যে আল্লাহ সুবাহনতালার সাত করেন ও আকিম দেখি যে তুমি সলাত কায়ম করো আমার স্মরণের জন্য মূলত সলাত হচ্ছে একটি জিকির আল্লাহ রবুল আলমিনের খুব কম সংখ্যক লোকই আমরা সলাতকে জিকির হিসেবে মনে করে থাকি আমরা সলাত আদায় করে থাকি অথচ সলাতের জিকির কোনো গুরুত্ব দিয়ে বুঝি না সলাতে আমি আমার আল্লাহ রবুল আলমীর কাছে জিকির করছি দোয়া করছি সলাত একটি দোয়া সলাত একটি জিকির আল্লাহ রাবুল আলমিন এই সলাতকে তার জিকির জন্য আমাদেরকে করতে বলেছেন তাই সলাত হচ্ছে আল্লাহ সুবাহ জিকির এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে এবং তিনি এই জন্য সলাতের মধ্যে গুরুত্ব দেবে এই কারণে তো আল্লাহ রব্বুল আলমিনের সলাতের মধ্যে যদি জিকির কম করা হয় আল্লাহ রাবুল আলমীর জিকির কম করে তাহলে তাদের চরিত্র আল্লাহ সুবাহান তালা বলেছেন এরা মুনাফিক আল্লাহ হাবুল বেশি পরিমাণে জিকির না করে সবচেয়ে কম জিকির করে থাকে মুনাফিকরা তাই আল্লাহ সুবাহন তালা মুনাফিকদের চরিত্র উল্লেখ করেছেন যে মুনাফিকরা এমন যে তারা আল্লাহ সুবাহানু তালের অধিক পরিমাণে জিকির করে না কম জিকির করে খুব কম সলাতে যখন দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায় সুরা আনিসার একশো নম্বর রাতের মধ্যে আল্লাহ বলেন যে তারা আল্লাহ রবুল আলমীকে খুব কম স্মরণ করে আল্লাহ রাবুল আলমীকে তারা স্মরণ করে খুব কম এর কারণ এর কারণ হচ্ছে তাদের অন্তর অপরিচ্ছন্ন অন্তরের মধ্যে কপটতা রয়েছে কৃত্রিমতা রয়েছে অন্তরের সত্যিকার ইমান আল্লাহ রাবুল আলমীর প্রতি ভালোবাসা এবং আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি তাদের উদ্দেশ্য নয় ফলে তারা আল্লাহ রাব্বুল আলমিনের জিকির করে থাকে খুব কম তাই একজন আদর্শ সমস্ত ব্যক্তি তার জিকির হবে বেশি মুনাফেকদের পর্যায়ে সে আসবে না মুনাফেকরা যারা আল্লাহ রবুল আলমিনকে কম জিকির করে থাকে কম স্মরণ করে থাকে তাদের পর্যায়ে না বেশি পরিমাণে জিকির করবে তারা আল্লাহ জিকির করবে যেহেতু আল্লাহ রাবুল আলমিন বেশি বেশি পরিমাণে জিকির করতে বলেছেন এবার আমরা যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবো সে বিষয়টি হচ্ছে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ জিকির ফেসর আল্লাহাম যেটি বলেছেন সেটাকেই গুরুত্ব দেবে এবং বেশি পরিমাণে ফেসরুল্লাহ সাহুসমের শেখানো শ্রেষ্ঠ জিকিরটি বেশি বেশি করে করবে হাদিসের মধ্যে রাসরুল্লাহামের স্বাদ করেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তির মিজি রহমতুল্লাহ সুনানের মধ্যে হাদিস নম্বর তিন ইমাম নাসাই মধ্যে উল্লেখ করেছেন হাদিস নম্বর মুস্তাদ হাদিস নম্বর আঠারোশো বত্রিশ হাদিসটাকে আহল তাকিক আহুল সহি ইসলাম খুব সুন্দরভাবে আমাদেরকে একটি বিষয় জানিয়ে দিয়েছেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লাহা ইহ আল্লাহ রবীনের তৌহিদের ঘোষণা দেয়া তৌহিদকে সত্যিকার ভাবে স্বীকার করে নিয়ে নিজের জীবনে তৌহিদকে বাস্তবায়ন করার যে ঘোষণা রয়েছে সেই ঘোষণাটুকুই হচ্ছে মূলত সত্যিকার কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই আমরা অনেকেই লাই জ করি এমন কি ক্ষেত্রে তাহলিল করি লাই এর জিকিরের মাধ্যমে এক লক্ষ সোয়ালক্ষ বার এই লাল্লাহ পরে অনেকে খতম করে থাকে কিন্তু লাইলহিল্লাহ এর অর্থ বুঝে না তাহিদ বুঝে না যেহেতু তিনি লালি জাহিল মানা তার যে অর্থ রয়েছে তার যে দাবি রয়েছে তার যে স্রোত রয়েছে সেই বিষয়গুলো সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারেন না তাই তিনি সত্যিকার আফদালুদ্দিকির হিসেবে শ্রেষ্ঠ জিকির হিসেবে করেন নাই বরং শুধুমাত্র এমনিই জিকির করলেন আর আফদালুদ্দোয়া রসুল্লাহ সাল্লা বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেছেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে রসুল্লাহলাম বুঝিয়েছেন গোটা সুরাই ফাতিহা। মানে সুরাই ফাতিহা তেলাবাদ করা এটা হচ্ছে আফদালুল দোয়ার আবার কেউ বলছেন না আলহামদুলিল্লাহ এতটুকুই হচ্ছে আল্লাহ রব্লুল আলমীর কাছে সবচেয়ে বড় দোয়া কারণ বান্দা এর মাধ্যমে আল্লাহ রব্লুল আলমা করছে এবং আল্লাহ রব্লুল আলমিনের কাছে যে বক্তব্য রয়েছে সে বক্তব্য তুলে ধরছে এই জন্য রসুল বলেছেন আফদাল হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বাইবেরা এখানে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ না করলেই নয় তাহলে আমরা জিকিরের ব্যাপারে আমাদের আলোচনাকে অসম্পন্ন মনে করব আর সেটি হচ্ছে আমরা দেখি যে আমাদের দেশে জিকির এ ব্যাপারে অনেক কথা রয়েছে আফদারুল জিকির রসুল্লাহ আসলাম বলেছেন সেটি হচ্ছে লাহা ইলা তাই এই দুর্বল হাদিস দিয়ে বা এই অগ্রহণযোগ্য হাদিস দিয়ে দলিল দেওয়ার কোনো সুযোগ নেই যারা এই হাদিসের মাধ্যমে দলিল গ্রহণ করে থাকেন তারা মূলত সঠিক করছেন না আরেকটি হাদিস আমাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাপকভাবে আমরা শুনতে পাই এবং বহু বইয়ের মধ্যে বিশেষ করে আমরা যখন দেখি কোরআন তেলাওয়াতের যে সমস্ত বইগুলো রয়েছে তেলাওয়াতের পদ্ধতির জন্য যে সমস্ত বইগুলো আবিষ্কার করা হয়েছে সেগুলোর মধ্যে বিভিন্ন পদ্ধতিতে কোরআন জন্য ছোটো ছোটো হাদিসের যে বইগুলো তৈরি করা হয়েছে সেগুলোর মধ্যে দেখি এফ দাদি তেলাবতল কর যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তেলাবতল কর এই নামে যে হাদিসটি চালিয়ে দেওয়া হয় তাকে এই লব্জি মূলত কোনো হাদিস নেই একেবারেই বানামট হাদিস মানে এর কাছাকাছি লব্জি হাদিস রয়েছে যেগুলো সেগুলো দিক থেকে দুর্বল শেখ বলেছেন এই দুর্বল গ্রহণযোগ্য নয় সুতরাং এটাকে দলিল হিসেবে গ্রহণ করে কেউ এই ধরনের হাদিস দিয়ে মানে এই বক্তব্য দেওয়া মোটেই উচিত নয় এটি আমাদেরকে স্মরণ রাখতে হবে এটি প্রথম যে বিষয়টি এই শ্রেষ্ঠ জিকিরের ক্ষেত্রে আমরা আপনাদের আকর্ষণ করলাম এই বিভ্রান্তিকে আমাদেরকে সত্যিকারভাবে দূর করতে হবে এই বিভ্রান্তি আমাদেরকে উঠে আসতে হবে সন্দেহ আমি বলেছি কোরআন করিম এটি জিকির উত্তম জিকির এবং কোরআন এর জিকিরের মাধ্যমে আল্লাহ আব্বুল আলমিনের নৈকট্য লাভ করার বিষয়টি অপরিহার্য একেবারে স্পষ্ট যেহেতু আল্লাহ সুহান উদ্দাল বলেছেন ওই তালাই দ দিয়ে দলিল দিয়ে সেটাকে শ্রেষ্ঠ সাব্যস্ত করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না বরং রসুল্লাহম যেটি বলেছেন আব্দাল সেটাকে আমরা গুরুত্ব দিবো যেহেতু এটি সহিদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে দুই নম্বরের যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি এর মাধ্যমে বুঝতে পেরেছেন যে রসুল্লাহ সাল্লা জিকিরকে শূন্যার মাধ্যমে সাব্যস্ত করে গেছেন রাসুল উল্লাহ ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে জিকির কোনটি হবে শূন্যার মাধ্যমে রসুলুল্লাহ সাল্লা ইসলাম জিকিরের পদ্ধতিগুলো বলে দিয়ে গেছেন জিকির রাসুল সাল্লাহল ইসলাম যেগুলি সাব্যস্ত করেছেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি নিজের পক্ষ থেকে জিকির সাব্যস্ত করার প্রয়োজন নেই যে আমি এই জিকির করবো অনেকে এই ধারণা করে থাকেন যে আমি আল্লাহ রাবুল আলমীর জিকির করছি আমি আল্লাহ রাবুল আলমীর জিকির করছি এখন আপনি কি বলবেন আল্লাহর জিকির করার কারণে আমি জাহান যাব যাবো আপনি কি বলবেন আল্লাহ রাবুল আলম জিকির করার কারণে আমি গুণাগার হবো এটি আপনি কীভাবে বলছেন বা কীভাবে এই কথা বৈধ হতে পারে তখন এই প্রশ্ন আসলে সত্যিকারভাবে আমাদেরকে কেন যিনি বিভ্রান্ত করে এই প্রশ্নের কোনো অবকাশ নেই সুপ্রবন্ধু বাইও বোনেরা আমরা বলছি আল্লাহর বুলালি জিকির করার কারণে কোনো ব্যক্তি জাহার নামে যাবে না আল্লাহ বুলালাম জিকির করার কারণে কোনো ব্যক্তি শাস্তিপ্রাপ্ত হবে না এতে কোনো সন্দেহ নেই বরং আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা অনুসরণ না করে বেধাত করার কারণে আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ এবং তার আসুলের বিধানকে না মানার কারণে সে জাহান্নামি হবে এবং ক্ষতিগ্রস্ত হবে এবং স্বভাব থেকে মাহরুম হয়ে যাবে তাই জিকিরের ক্ষেত্রে এদিক নির্দেশনা আমাদেরকে ফলো করতে হবে অনুসরণ করতে হবে যে জিকির রসুল আল্লাহ শিক্ষা দিয়েছেন সেগুলোকে জিকির হিসেবে আমরা গ্রহণ করবো যেগুলো রোদ্দ আস্রম শিক্ষা দেননি সেগুলো জিকির হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই এবং সেগুলো আমরা যদি মনে করি যে এগুলো উত্তম কাজ এবং এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ নৈকট্য লাভ করব আমাদের অন্তর পরিষ্কার হবে ইত্যাদি ইত্যাদি যাই মনে করি না কেন সেগুলো মাধ্যমে সত্যিকার অর্থে অন্তর পরিচ্ছন্ন হয় না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর আমাদের হাতে সময় নেই সময় হলো আজকে বিদায় নেওয়ার তাই আগামী পর্বে আবার আপনাদেরকে পাবো এই প্রত্যাশায় আজকে শেষ করছি রিন আসসালাইকুম বরহমাতি বারকাত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 যা সন্তুষ্ট করবে আল্লাহ ইস টিভির সাথে থাকুন আপনার জাকাত দামের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল রায়ন ব্যাংক ছাতল রোড বার্মিংহাম পাঁচ এক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 কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে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 ज्ञान रखा जरूरी जानते हम देखम कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सार्लादे पीटी